আনাস বর্ণিত তিনি বলেন সালাতের সময় উপস্থিত হল যাদের বাড়ি মসজিদের নিকটে ছিল তারা অজু করার জন্য নিজ নিজ বাড়িতে কিন্তু কিছু সংখ্যক লোক গেলেন না। তখন সামনে তৈরি একটি পাত্র আনা এতে সামান্য পানি ছিল নবী সাল্লাহ আলাইসাল্লাম ওই পাত্রে তার হাত রাখলেন কিন্তু পাত্রটি ছোট হওয়ার কারণে হাতের আঙ্গুলগুলো বিস্তৃত করতে পারলেন না বরং একত্রিত করে রেখে দিলেন অতপর উপস্থিত লোকেরা ওই পানি দ্বারাই অজু করে নিল हुमायद रमत आलह सदन के जिज्ञेस करा कत जन छेलन आशी जन